সালামুকুমত ববরকত بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلین نبینا محمد وعلى آله وصحبه اجمعین ومن تبعهم بإحسان إلى يوم الدین اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى فسل في رکوعه صلى الله عليه وآله وسلم فإذا فرغ من القرآة رفا يديه وكبر راكيا ووضا كفائه على ركبتيه كالقابض عليهما আল্লাপাক সমস্ত প্রশংসা আলমিনবুল আলমিন সলাতের বিধি বিধান ও নাজল করেছেন সালাত এবং সালাম নাজেল হুপেন মহম্মদ রসুল উল্লাহ সাল আলহিমের উপর যাঁর তালিকা মোতাবেক সমস্ত বাদতবন্দিগী সম্পাদন করতে হবে তার প্রথমটি হচ্ছে তহিদের পরে সালাত যে ব্যক্তি সালাত ঠিক করতে পারল সেই ব্যক্তি অন্য অন্য ঠিক করতে পারবে হয়তো আর যে ব্যক্তি নিজের সলাতে নামাজি ঠিক করতে পারল না নামাজ পুরা করতে পারল না অথবা পূর্ব করলেও নামাজ্লিমের তালিকা মোতাবেক আদায় করল না নামাজের শর্ত রোকুন যে যেসব নামাজের মধ্যে বৈশিষ্ট্য গুণাবলী রয়েছে সেগুলি সহ করল না সেই ব্যক্তি অন্যান্য আমলেও অবশ্যই ত্রুটিযুক্ত থাকবে আমাদের সংক্ষিপ্ত জাদুল মাদে নবী করিম সাল্লামের রুকু সম্পর্কে লেখক বলছেন নবী করিম রুকুর ক্ষেত্রে আদর্শ কি ছিল ফাসলিম এ অধ্যায় হচ্ছে এই মর্মে তিনি বলছেন ফায়দা ফারা গিন আল কেরা আতে যখন রসুরল্লাহ সাল্লা কোরআন তেলাওয়াত থেকে ফারেগ হইতেন মানে কোরআন তেলাওয়াত সমাপ্ত করতেন শেষ করতেন রাফা ইয়াদি তখন দুই হাত উত্তোলন করতেন রাফুল করতেন রাফা মানে উঠানো আর মানে হচ্ছে দুই হাত তো তিনি তার দুই হাত উঠাতেন কেরাত শেষ হলো তখন রুকুতে যাওয়ার জন্য তাহলে কেমন করতেন হাত উঠাইতেন এই দুই হাত উঠাইতেন ও কাব্বারা আর তকবির বলতেন রাকিয়ান রুকু যাওয়ার সময় রুকু যাওয়ার সময় আল্লাহ আকবার বলতেন আর দুই হাত উঠাইতেন তাহলে এরকম করতেন কেরাত শেষ হল আল্লাহ আকবার তারপরে দুই হাত ওঠানো নবী করিম সাল্লামের স্পষ্ট সুনাত অস্পষ্ট নয় সহি সুনাত কোনো রকমের দুর্বলতা নেই যখন রুকুতে যাবে তখনও রুকুতে উঠবে তখনো আর তাকবির এ তাহিমাতে তো আছে যেটা সকলেই মানে মানে না শুধু রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার সময় আর চার বা তিনটা কাত বিশিষ্ট নামাজে প্রথম তা শাহদ থেকে উঠে যখন দাঁড়াবে তখন যে রাফুলিয়া দেন রয়েছে এই তিনটি ক্ষেত্রেই অনেক মুসলিম ভাইরা অজ্ঞতার কারণে অথবা শহীদসন্নত থেকে দূরে থাকার কারণে মজহবের অন্ধ তকলিদ অনুসরণ করার কারণে তারা এই সহিদগুলি মানে না অথবা সেসবের উপর আমল করে না আল্লাহ আল্লাহাক সকলকে হৃদায়তানের আদর্শ অন্তর থেকে হলুসিয়তের সাথে গ্রহণ করার রসুল্লাহ রাফুল এদেন করতেন তাহলে রুকুতে যাওয়ার সময় আর বলতেন। বীর বলতেন আল্লাহ রুক বাহে এবং রুকুতে গিয়ে তার দুই হাত কফ হচ্ছে এতটুকু এই হাতের এই অংশটুকু এই হাত রাখতেন দুই হাত রাখতেন আলাহে করে ওই যেন তিনি সেই দুটো ধরে আছেন কাবাদ বদ মানে ধরে থাকা ও তারা এবং দুই হাতকে ধনুকের মতো করতেন ওয়াতার মানে হচ্ছে ধনুক शाहमान तीर मानुक कर धन मत करतेम धनुक हाथे अपन रान भाग आ, देखें मिले धनुक मत लगे ना हाथ जान धनुक रशी हाँ धनुकर बी शरीर तो দুই হাত কে ধনুকের মত করে নিতেন ধনুকের রশি ফি ধনুকের মতো করলে তাহলে ধনুকের রশিটা তার বাতি থেকে দূরে সরে থাকে লেগে থাকে না তাই না তাই বলছেন दूरे रख्वी पार्श्व रही कर दूरे रात हाथों के दूरे राखत ग ना शरण बसाता झूठ पृष्ठदेश के पीठ के विस्तृत कर दीता ও এবং লম্বা করতেন এরকম করে নয় লম্বা করতেন ওয়াতা এবং সোজা করতেন তিনটি শব্দ প্রয়োগ করা হয়েছে সম্প্রসারিত করতেন লম্বা করতেন বাসাতা জড়িয়ে নিয়ে নয় লম্বা করে আর তারপরে সেটাকে কি করতেন সমতল করতে সমান করে রাখতেন হ্যাঁ মধ্যম পন্থা অবলম্বন করতেন এইরকমও নয় এইরকমও নয় লম্বা তাহলে পিঠটা লম্বা তাই না লম্বা হবে বিস্তৃত হবে আর কি হবে সমান সমতল হবে যেমন পিঠের ওপরে পানি পড়লে হয়তো গড়বে না এইরকম গড়বে কিন্তু একবার বরাবর এর বিপরীত হচ্ছে দুটো আর দুটোই ভুল ওই দুটো সম্পর্কে বলছেন ভুল দুটো সম্পর্কে ফালাম ইউনসে ফালা ইউনসে নাসাভাভ ফালামিয়ানুব তিনি সালাম তার মাথাকে পিঠের থেকে মাথা নিচেও থাকত না অপরে থাকত না মাথার দিকটা পিঠের দিকটা উঁচা এরকম করতেন না আর এমন করে ঝুঁকিয়ে দেওয়া যে মাথা একবারে পিঠ থেকে বেশি ঝুঁকে গেল এরকম করতেন না অনেকে এইভাবে झुकिए कारण एक क्षेत्र चेस्टा ना थका प्रयोजन ना मनिरा दुनिया क्षेत्र गरज अच्छे से जिन्हे दिन क्षेत्र गरज नहीं जी তো নবী করিম সাল্লাম মাথাও রাখতেন না এবং নিচেও করতেন নাচনিক যে ইবাদত করতেন সেটা ছিল এইভাবে বলতেন তিনি সুবহান একটি তসবি একাধিক তসবি নবী করিম সাল্লাহ করতেন বিভিন্ন সময় বিভিন্ন রকম তসবি করতেন সুভানুরব্বিয়াল আজিম আমি মহা আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করি সুভান রব্বি আলিম মানে ওসব্যহ সুভান রব আজিম আমি আমার মহান প্রতিপালকের পালনকর্তার কর্তার মানে পবিত্রতা ঘোষণা করি ও তারা মাজালিকা ও মুক্তা সিরান আলীহী আর কখনো কখনো রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই সুবাহান রব্বি আল এর সাথে আরও একটি তসবি পড়তেন মানে সুবাহিম পড়ার পরে পড়তেন এটাও করতেন অথবা আলহ অথবা সুভাহ পড়তেন না শুধু যে বলছি সেটা বলতেন সেটা কি সুভায়ানা আল্লাহ ফিরলি সুভায়কা হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহম হে আল্লাহ রব্বানা হে আমাদের প্রতিপালক অবহাম দেখা তোমার প্রশংসার সাথে সাথে আল্লাহ ফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও নবী করিম সাল্লাম বিভিন্ন আয়তের উপর আমল করেছেন যখন কোরআন এর আয়ত নাজার ফসাব তোমার মহান ইজা আলু হাফি রুকুম এর উপর আমল করো তোমাদের রুকুতে এটার বাস্তবায়ন করো এ আয়তের বাস্তবায়ন করো কোথায় তোমাদের রুকুতে ফাসাবসমে রব্বে কাল আজিম সুবাহ রব্বি আজিম পড়া শুরু করলেন সহামীরা হলো সব্যাকাল আলা আলহ নো তোমাদের প্রভুর মহান যখন সুরে নসর হলো তিনটি হুকুম তসবির তোমার অবের প্রশংসার সাথে সাথে আর কাছে ক্ষমা উচ্চাও তিনটের উপর আমল করতেন শেষ জমানের উপর ইসর নাজল হয়েছে তখন নবী সালে পড়তেন মা বনিত রয়েছে রুকুতেও শেষ দাতেও নবী সালাম কি বলতেন সুভানকা সুভাহে তসবির উপর আমল হয়ে গেল বেহাম দে রে আল্লাহাম এই জন্য আর এতে তসবি যেহেতু বেশি রয়েছে তসবি আছে তাহমিদ আছে আল্লাপের পবিত্র ঘোষণা আছে তারপরে আল্লাহ পাখের প্রশংসাও আছে আল্লাহর কাছে ক্ষমা চা আছে সুতরাং এটা সবচেয়ে উত্তম আর সহিব খারির বর্ণনা অন্য সাথে ইসলামী সেন্টারের দান আল্লাহর পরে তাই না ইসলামী সেন্টার থেকে শিখেছেন সহিদার আমল নাই দেশে সহি মুসলিমের হাদিসের আমল নেই সুবাহ আজিম ছাড়া আর কিছুই জানে না দশ বার সুবাহ আজিম পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ কম তিনি কি করতেন তসবি করতেন এটা সাধারণ রুকু লম্বার সময় নয় বরং प्राय अंश दिन गल मौत बारे दस बार इमेबा मुसल्ल बड़ो हसान मन हाँ आल्लाछ कर निजे कम पक्षे इमाम सहेबर उचित पाँच बार सत बार पढ़व जो मोत्दी कम पक्ष तीन बार पढ़ते उचित तरह রসুল্লা সাল্লা সাল্লাম তসবির পরিমাণ ছিল আশরা তসবির হাত দশটি ও তারা তো ইয়া যাইল রুকু আর সুজুদ কেয়ামার কখনো কখনো রসুল রুকু শেষদা কে তার কেয়ামের সমান করে দিতেন মানে যতক্ষণ দাঁড়িয়ে সানা পড়েছেন ইস্ত্র দোয়া হ্যাঁ থেকেছে এটা নবী সাল কখনো কখনো করতেন ফি সালাইল ওয়াহু রাতের নামাজে বিশেষ করে রাতের নামাজ এটা লেখকের দাবি শুধু খাস করে দেওয়া সালাত মাঝে মধ্যে এইরকম লম্বা যদি ফরজ নামাজে করে তো সেটাই সেটা সুনাতের খেলাফ নেই কারণ যখন কোন জিনিসকে খাস করবেন যে এটা রাতের নামাজের সাথে দরিণ লাগবে যে নবী সাল্লাহি সালাম রাতের নামাজ রাতের নামাজ শব্দটা কি বলেছেন যে রাতের নামাজ নবী সাল্লা সালামের রুকু সেত অনেক লম্বা হইত কেম্বুকু শেষ দাও লম্বা হইত তবে হয়তো অনেক সময় এটা এটা রাতের নামাজ হইতো আর কখনো কখনো সব সময় হইতো না কখনো কখনো রুকু শেষ দা এত লম্বা হইতো যে কেয়ামের সমানই হইত রসুল্লা সাল্লা সাল্লামের অধিকাংশ সময়ের আদর্শ হচ্ছে নামাজকে কে মধ্যম পন্থায় রাখা আর একটি অঙ্গ আর অঙ্গর সাথে সামঞ্জস্য থাকা এমন নাই যে কে খুব লম্বা হয়ে গেল রুকু খুব হালকা হয়ে গেল রুকু হালকা হয়ে গেল শেষদা লম্বা হয়ে গেল এরকম করতেন না সামঞ্জস্য তো থাকতো ওখানে ফিরুকি দুটি তসবি কিন্তু অতি পবিত্র পদ্যুসন মানেও পবিত্র হ্যাঁ আল্লাহ পাকের অধিক পবিত্রতা ঘোষণা করি আর তিনি অতি পবিত্র রব্বুল মালা এক তোর যিনি সমস্ত ফেরেস পালনকর্তা ও রুহ যদি সন্ন্যদ কে পেতে হয় তো নবী সালাম বিভিন্ন বিভিন্ন আমল গুলি করেন সবগুলি আমল করার চেষ্টা করবেন তারাত আর কখনো কখনো বলতেন কখনো কখনো বলতেন কিন্তু এটা তোমার উদ্দেশ্যে রুকু করছি অবিকা আমান তো তোমার প্রতি বিশ্বাস করেছি ইমান নিয়ে এসেছি ও আল্লা কাহ আসালাম তো তোমার সামনে আত্মসমর্পণ করেছি তোমার আনুগত্য প্রকাশ করছি খাসালাস আমার শ্রবণ শক্তি আপনার সামনে বিনয়ী অবাসী আমার দৃষ্টি দৃষ্টিশক্তি বিনয় অগজ ও আজমি আমার হাড় হাড্ডি ও আসাবি আর আমার সিরা উপসেরা সবকিছুই তোমার সামনে কি বিনয়ী অনগত এই হাদিসটি রয়েছে সহি মুসলিমে নবী রবি সাল্লাহাম এইরকম কখনো কখনো রুকুতে করতেন সুরক্ষিত আলোচনা যখন উঠতেন মাথা উঠাতেন তখন কি বলতেন এই বাক্যটি বলে মাথা উঠাতেন সামি আল্লাহ হামেদা আল্লাহ পাক শুনলেন ওইসব লোকের কথা যারা তার প্রশংসা করল যারা প্রশংসা করল তাদের কথা তার সাথে সাথে কি করতেন দুই হাত উঠাতেন তার রুকু থেকে উঠতেন সমী আল্লাহমান করতেন এটি হচ্ছে আর সন্নত যে যত বেশি কমাবে সে তত বেশি থেকে বঞ্চিত হবে अस्वीकार कर सन्नत के अंधतर कारण गोणामिर कारण सही हदि पहुंचे जा रही नामा आल्लाक एक लोक जाने अथवा मन करल माझे मध्य कर लाझे मध्य दिल छुटे गलोदा कथा नै कम एलदा कथा मैंने कि कमें नैि कमे अवश्य जो सुन्नत कमे ते ही कमे किन्नत माना जा রফুল্লাহ সন্নত মানা যাবে না কেন আমাদের মজা নাই তাহলে সেই ব্যক্তি প্রমাণিত অস্বীকার করল সুতরাং না বরং অন্য তরিকায় নামাজ পড়ার জন্য সচেষ্ট হইল সেই জন্য নবী সাল সাল্লামের নাফরমানি করার কারণে হয়তো নামাজ কবুল নাও হইতে পার আশঙ্কা আছে কারণ কথা বলেননি যে অমুকের তরিকায় নামাজ পড়া কি বলেছেন কার তরিখায় নামাজ পড়ো আমার তরিকায় নামাজ পড়ো সাল্লু কামার আয়সালি আর আপনাকে হাদিস জানিয়ে দলে আমার নয় যজ্ঞতা আমি জানিনি ভাই আল্লাহ আমার জানা ছিল না জানা ছিল কিন্তু আমাদের মজা ছিল না আমাদের তরিকায় ছিল না তাহলে কার তরিকায় তুমি নামাজ পড়েছো আমার ওসুলের তরীকায় নামাজ পড়ো নেই মানে আমেলা আমল আলিস ফর নবী সাল্লা আলাইসাল্লাম ঘোষণা করেছেন যে ব্যক্তি আমল করবে নামাজ পড়বে কিন্তু আমরা আমার আদর্শ মোতাবেক নাই তালিকা মোতাবেক নাই সেটা রদ হয়ে যেতে পারে আশঙ্কা আছে এই জন্য কখনো গড়ামি রাখবেন না যে এই তরিকাতেই থাকবো অথচ সেটা রসলামের তরিকা নেই আমি রসুল্লাহামের তালিকা চলার চেষ্টা করেছি চলতে গিয়ে ভুল হয়ে আল্লাহ মাফ করবেন চলতে গিয়ে জানতে পারলাম না এটাই রসুলের তরিকা ভাবলাম যে আমরা যেটা করছি সেটাই হয়তো জানার চেষ্টা করার পরেও তাহলে আল্লাহ ধরবেন না কিন্তু জানার চেষ্টা করলাম না ত্রুটি অথচ ছিল অথবা জানার পরে হটকার আশঙ্কা তো রফুলিয়া দিন করবে সামি আল্লাহুল আরাল্লাম সব সময় রুকু থেকে উঠলেও আর শেষদার থেকে উঠলেও তার। पृष्टे पुरो ना बसे एक गण्डे ना स्पष्ट जो नामा कारण रुकु छूटे गल चौदी रुकु रही যে এতে দাল ধীর স্থিরতার সাথে প্রত্যেকটি অঙ্গকে আদায় করা এ তুমিন প্রশান্তির সাথে নমাজ পড়া নবী সাল্লা সর্বদা কখনো কখনো না দা মানুষ সর্বদাই তার পিঠকে সোজা করতেন এজারাফা মিনা রুকু যখন রুকু থেকে উঠতেন তখনও সোজা করতেন অবায়না দুই সিজার মাঝখানে যখন বসতেন তখন পিঠকে সোজা করতেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন এই মর্মে মানে রুকু থেকে উঠে সোজা হইতে হবে আর দুই শেষ দার মাঝখানে সোজায় বসতে হবে নবীম হওয়া মানে কোন রকম ফরজটা আদায় হইয়া ফরজও আদায় হলো না ওর ফরজ কাঁধে থেকে গেল বোঝা থেকে নেকি নাকি পদের কথা ওই নামাজ যথেষ্ট না কাল যখন রসল সাল্লাম সোজা হয়ে দাঁড়াতেন রুকু থেকে উঠে তখন কি বলতেন আর কেউ রব্বানা লাকাল কয়টা হইল চারটা হয়েছে চারটার মধ্যে আল্লামা ইবেন বলছেন যে একটা নেই ভুল কিন্তু তিনি তার ইসতেহাদে যেটাকে ভুল এইটা সংক্ষিপ্তাদলমাদ রয়েছে তাতে তিনি যেটাকে ভুল বলেছেন সেটারও দলিল সহি আছে এটা থেকে বোঝা যায় যে বড় বড় আল্লামা শুধু আল্লামাই তিনি না আজকালকার যুগের আল্লামার মত না তিনি বড় মহাদ্দেশ বড় মুফাসের হ্যাঁ আর তারপরেও ভ্রম হয়ে যেতে পারে ভ্রম হয়ে যেতে পারে দেখেন এখানে মশলাটা ওই রকম হয়েছে কখনো কখনো বলতেন আল্লাহ রানা লাকাল হাম আল্লাহাম রব্বানা লাকাল হামথ এটা বলতেন আর কখনো কখনো বলতেন রব্বানা হামদ রব্বানা লাকাল হামদ যেটা সংক্ষিপ্তা আছে আল্লাহ রব্বানা লাকাল হামদ আছে ওয়াউ ছাড়া এখন ওয়াউ সহ চার নম্বরটা আল্লাহ আর ওয়াও দুটো একত্রিত করে আছে কি নেই এটা বিষয় আল্লাহ রব্বানা একত্রিত করে একসাথে বলা কিরম করে বলা তাহলে আল্লাহ বললেন কেমন করে আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ এটা সম্পর্কে বলছেন ফালাম ইয়াসে এটা নয় আমি এই কিতাবের উপর আজকে মাকতবা তে তদন্ত করতে লাগলো শহীদ নয় যখন বললেন তো তকলিদ করা তো আমার তরিকা যা আমি কোরআন হাদিস বুঝি আর তকলিদ করবো ঠিক আছে উপকৃত হব তাদের এলিম থেকে আমাদের চাইতে অনেক বড় তারা কিন্তু অন্ধভাবে তিনি বললেন আর আমি চোখ বন্ধ করে নিলাম আসল আসল রেফারেন্সটা দেখি তো মাকতবা শামেলায় বোখারি মুসলিম যতগুলো হাদিসে কিতাব আছে মারলাম তাতে দেখলাম যে শহীদ সূত্রে শহীদ বোখারিতেই আছে সহি মুসলিমেও আছে তাহলে চতুর্থ যেটা তালিকায় আল্লাহ আর ওয়াউ আল্লাহ হামদ সেটাও আছে এই আমি আরবিতে একটা লিখিয়ে দিছি বরং এইভাবেও সাহি বুখারিতে রয়েছে হাদিস নম্বর সাতশো তিরপান্ন আর হাদিস নম্বর ছয় হাজার আটশো দুই জায়গায় সহ আছে আল্লাহ আছে আর ওয়াও আছে ওয়ালাক আলহামদ আবু হিয়া রাজি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে আর ওইটাও আছে আচ্ছা হামদ আর সাতশো চুয়ান্ন আছে বিনাওয়ায় আল্লাহ রব্বানা পাশাপাশি দুটো হাদিস আছে পাশাপাশি দুটো হাদিস আছে আর সেখানে এমন রহমত ভ্রম হয়ে গেছে प्रस्तुति दिल ठीक हो जाए तो अनेक समय स्त्रीशक्त आस्था बर्णना তার স্মৃতি শক্তিতে এই কথাই ছিল মেমোরিতে এতটা ছিল যে আল্লাহ নেই কিন্তু আল্লাহ আল্লাহমানা বিনোদ দুটোই সহিব মুসলামী রয়েছে সুতরাং দুটোই আলাম তাহলে চার তারিখায় বলতে পারেন খোলাসা কি চার তারিখা বলতে পারেন কি বলতে পারেন বলছেন ইব রহমতুল্লাহ আলী যে রসুল আদর্শ ছিল এই রুকুনটিকে রুকুর সমান লম্বা করা কোন রুকুনটিকে হ্যাঁ রুকু থেকে দাঁড়ানো অবস্থায় কতক্ষণ থাকতেন যতক্ষণ রুকুতে আদর্শ আর আপনি আমি নামাজ রুকুতে থাকলেন ধরেন দুই মিনিট বা এক মিনিট আর এখানে আপনি দশ বিশ সেকেন্ড থাকছেন না শুনে তো খেলাম নামাজ আপনার ওখানে আমি রসুল আদর্শ ছিল এতলা তো হাজার এই রুকুন টিকে মানে রুকু থেকে দাঁড়ানো অবস্থায় যে দাঁড়ানো ফরজুন এই রুকুনটাকে লম্বা করা বেকাদির রুকু কত কত পরিমান বেকাদি রুকু রুকুর পরিমাণ থেকে সহি সূত্রে বর্ণিত আন্না হো কানে একুল ও এতে আরো লম্বা লম্বা জিকির পড়তেন শুধু রব্বানা লাকালদার নয় উল্লেখ করেছেন তিনি দিন পুরোটাই যতটা বললাম দুই আসমানের মাঝখানে প্রত্যেক দুই আসমানের মাঝখানে জমিনে তা সে তামিন আর এরপরে যা কিছু ভর্তি করে তুমি চাও যা কিছু ভর্তি করে তুমি চাও আল্লাহ তোমার প্রশংসা আল্লাহ আমরা সকলেই তোমার গোলাম বান্ধা লামান আল্লাহ যে কাজে যে কথায় তুমি বাধা দাও যে বিষয়ে তুমি বাধা দাও মানে না দাও সেটা কেউ দিতে পারে না লাম আলেমা আতে কোনো বাধা দে যদি দান করো তাহলে কোনো মান আর তুমি যদি বাধা দাও তাহলে না ওয়ালায়ন ফল মিনকাল যদু আর মেহনতিকে আল্লাহর কবল থেকে রক্ষা করতে তার মেহনত উপকার করতে পারে আল্লাহ ফকরুল আলমিন কুদ্রত থেকে ক্ষমতা থেকে আল্লাহ পাখির আজাব থেকে রক্ষা করার জন্য কেউ আপ্রাণ করে রক্ষা পেয়ে যাবে তা হইতে পারে না যে আল্লাহ করে থাকবো না দুনিয়াতে লুকিয়ে যাবো পারবে কিন্তু যে কোনো শক্তির ক্ষেত্রে পারবে যেকোনো ক্ষেত্রে শক্তির ক্ষেত্রে সম্ভব যেকোনো শক্তিশালী দেশে অপরাধ করে আমি থাকলাম না যে দেশে আত্মগোপন করে এমন জায়গায় লুকিয়ে গেলাম খুঁজেই পেলো না সম্ভব चले ग्ड एक्ट्री भलो कथा मंद कथा चले गल्ला मुखे फुटे ना धरे एस चे गा तो अल्लाह पक আরো তিনি বলতেন এটাও কখনো কখনো বলতেন আল্লাহ সেল মিন খাতা ইয়া আল্লাহ আমার গোনা থেকে আমাকে ধুয়ে দাও বেলমায় পানির দাঁড়াওয়া সাল বরফ দ্বারাওয়াল সিলা বৃষ্টি দাঁড়াওয়া বৃষ্টির সাথে শিলা পাথর তা দ্বারা আর ভুল থেকে আমাকে পরিষ্কার থেকে। এতটুকু তো আছে কিন্তু তার সাথে লাগিয়েছেন এটুকু সম্পর্কে গবেষক অলমারা বলেছেন হাজহিল জুমলা লমতারিদ ফিরুক আসল যে জাদুল মাদ তার টিকাতে উল্লেখ করা হয়েছে ওই সময় বলতেন ওই সময় সাহিব আল্লাহ অবাইনে খাই আছে কিন্তু এখানে আল্লাহ আমার মাঝে আর আমার গোনার মাঝে তেমনই দূরত্ব করে দাও যেমন দূরত্ব করেছ পূর্ব পশ্চিমের মাঝে এইটুকু রুক থেকে উঠে বলা হাদিসে প্রমাণিত নেই তো হতে পারে এই ক্ষেত্রে ওহম বা হয়ে গেছে এই বর্ণনা সেই মুসলিমের রয়েছে যে রুকু থেকে উঠে সেই মুসলিমের অধ্যায় রয়েছে এই ক্ষেত্রে বললাম প্রথম দিকে আল্লাহমিনে প্রমাণিত এই বাক্যটি কো নাল্লা রুকু থেকে উঠেছেন রবের যাবতীয় প্রশংসা আমার রবের যাবতীয় প্রশংসা বা সমস্ত প্রশংসা আমার রবের করছি হাত্তা কানা আর বেকারে রুকু কি এত বারবার পড়তেন যে সেটা রুকুর সমান হয়ে যেত এইটাকে বারবার পড়ে রুকুর সমান সময় অবস্থান করতেন এই দাঁড়ান অবস্থায় বলে দাঁড়িয়ে যেতেন হাত্তা নাকুল সাহাবিরা বলেন আমরা বলতে লাগতামা হয়তো নবিস ভুই লেগেছেন তখন দাঁড়িয়ে থাকতেন যে আমাদের ধারণা হয়তো নামাজ পড়ছেন কথা ভুয়ে গেছেন নাকি দাঁড়িয়ে থেকেই গেলেন যে ছিলেন চিন্তা করেন দেখি এইভাবে থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন তারপরে গেছেন দুই রুকুর মাঝখানে বসে গেছেন তো ভুলে গেছেন হয়তো যে নমাজে আসি তো আর এক বাকি আছে যেতে হবে ভুলে গেছেন হয়তো অথবা ভুলে গেছেন মানে হয়তো দুই শেষ হয়ে গেছে এরকম ভেবেছেন হয়তো দাঁড়িয়ে খেয়ে গেলেন কেন বসে বসে থেকে আর যখন দাঁড়াইতেন তখন আহ নবী সাল্লাম হয়তো ভুলে গেছেন মানে হয়তো ভেবেছেন যে এখন রুকু রুকুর আগে হয়তো দাঁড়িয়ে আছেন এই জন্য এত লম্বা দাঁড়া দাঁড়িয়ে আছে এইরকম আমরা মনে করতে লাগতাম কিন্তু আসলে নবী বলেননি বরং কি করতেন এই রোকন গুলিকে লম্বা করতেন রুকুর থেকে দাঁড়িয়ে লম্বা খন দাঁড়িয়ে থাকতেন আদর্শ আলুম যেটা সকলে জানা যারা জানতে চাই তাদের জানা আর জানতে হবে হাদিস থেকে যেটা বাপদাদা থেকে পেয়েছে যেটা তার আহ মৌ শিখিয়েছে মসজিদের জাম শিখিয়েছে বক্তব্য শিখেছে সেটা না হাদিস থেকে আসল উৎস থেকে জানতে হবে উঠে দাঁড়ানো অবস্থার রুকুনটা কৌমা আর দুইশেসার মাঝখানের যে বৈঠক এই দুটোই রুকুন এই দুটো রুকুনকে শর্ট সংক্ষেপ করা এটা নবিসের সন্ন্যত নয় খোলাফের আশেদিনের সুন্নত নাই ও বকারের সন্ন্যত নাই ওমারের সালাত নাই করতে নামাজ পড়াইতেন এমামতি করতেন কিন্তু তারা অনেকগুলি সন্ন্যতের ক্ষেত্রে অবহেলা করতেন তার মধ্যে এই ক্ষেত্রেও ছিল তাদের তারা কি করতেন ডুগু থেকে উঠে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেন না দুই শ্রেদার মাঝখানে এইরকমটা নবিসের আদর্শ ছিল আরো লম্বা করা রুকুর মতো শ্রেজার মতো লম্বা করা বলছেন যে এই দুটো রুকুনকে শট সংক্ষেপ করা রুকুন मीमा तसारे शासक बत्रीसरी पर चलते शासकगुल दुनिया नेतृत्व देश मेमती है मस्जिद मेामती भलो दिकसा रेखे हाजिर आम प्रत्येक शहर तरजिदे नाम बन शासक अमर जब संक्षेप कर दिल्ली धीरे धीरे मानसरा धारणा करते शुरू कर ली आन्ना यहन्नाथ थे। देनी बैस तार पर जान। चार खलिफारो सन्न बर सन्नत क्या गोत्री शासक रुकु सम्पर्क आलोचना यहने शेष हल्ल और एर पर शेषदार आलोचना शुरू हो आज के कथा लम्बा ना कर আলোচনা বাজার শেষ করছি আল্লাহ ফকরবুল্লা আলমজানবী করিম সালামের সালাত জানার এবং তা অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল্লা আলমজানবী করিমালামের তরী মোতাবিক আইবাদবন্দী করার তৌফিক দান করেন নবী সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ করার জীবনের প্রতিটি ক্ষেত্রে তৌফিক যেন দান করেন আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের কাছে আরো দোয়া করি নবী সাল্লাম আমাদের সাফাৎ যেন দান করেন নবী ইসালসাল্লাম হাউজিক থেকে পানি জনদান করেন এটা আসেনি এটা উল্লেখ করেননি এটাও হাদিস আছে তকরির হাদিস ছিল কেউ ভয় আর কেউ কথা বলে না ভুল নিশ্চয় করেছেন নাহলে কেন জিজ্ঞেস করেছে কে এইরকম করে নিজে থেকে কিন্তু প্রশংসা করেছিল ওই সাহাবি নিজে থেকে প্রশংসা করেছেন রানি আল্লাহ বলার পর্বানোবারকানি এতটুকু পড়েছিলেন নবী সালাম জিজ্ঞাসা করাই ভয়ে ভয়ে বলছে আনাই আমি বলেছি ভয়ে ভয়ে বলছে বেশি কে দেখলাম বীজ আলা হয় তিন থেকে নয় পর্যন্ত তার মানে তেত্রিশের বেশি ফেরিস্তাকে দেখলাম যে তারা দৌড় দিছিল দৌড় দিছিল এই নেইটাকে আল্লাপাকে কাছে নিয়ে যাওয়ার জন্য এম একজন সাহাবি যে আমলটা করলেন সে আমলটা নেওয়ার জন্য যদি তেত্রিশ তাতে কত নেকি রয়েছে কি আছে নির্দেশ দেননি কিন্তু যদি নিষেধ করে দিতেন তাহলে নিষিদ্ধ হয়ে যেত নবী সাল যখন প্রশংসা করলেন তাহলে সেটাও সন্ন্যত আর হাদিস হয়েছে তিন রকম কৌলি বাচনিক নবী সাল বলেছেন হয়তো ফেলি আমল নবী সালাম আমল করতে বলেছেন অথবা নিজে করেছেন ফেলি ওইটা কর্ম কর্মগত সুন না একটা হচ্ছে সমর্থন করেছেন আবার নতুন করে বিয়ে করে গোনা হয়েছে গোনাগার হয়েছে হ্যাঁ আর এইভাবে জেনা হয়েছে আল্লাহর কাছে তবা করুক বিয়ে হয় জিজ্ঞাসা করেছেন যে এক ছেলে এক মেয়ে এক যুবক যুবতী বিনা অলিতে বিনা অভিভাবকের বিয়ে করেছে লি ছাড়া আর ওলি মানে দাদা ওলি নয় বাপ থাকতে ভাই অলি না চাচা ওলি না তাহলে অন্য মানুষ কে ওলি হতে পারে না কোন মহিলার আর ওলি লাগে মহিলার পুরুষের লাগে না আমাদের মূর্খুরা আবার ছেলে জিজ্ঞেস করে যে আমি আমার বাপের হুকুম নানি বিয়ে করেছি আরে বাপের পরামর্শ নেন ঠিক আছে কিন্তু আপনার যেন অলি লাগে না আপনার বিয়ে হবে কিন্তু মেয়ের কখনো বিয়ে হবে না दादा ना था के तर भाई आचे, चाचा आदि इत्यादि चाचा ना थके चाचा तो भाई दूर थे लोग पुरुष माइ दीना प्रभु ते दीना दादीते भी दी पर নবিসম আরো বলেছেন যদি অনুমতি সে সামনে থাকবে আর অনুমতি দিবে অথবা লিখিত তার অনুমতি থাকবে হয়তো বাংলাদেশে আছে আর বিয়ে এখানে মেয়ের হচ্ছে তাহলে সেখান থেকে সত্যায়ন করে নিয়ে আসতে হবে না হলে কেউ জাল তো লিখে নিয়ে আসতে পারে তার নিকা ওই মহিলার বিবাহ বা তেল বা তেল সুতরাং আজকালকার কোর্ট ম্যারেজ যা হচ্ছে আমাদের দেশগুলিতে ভারত বাংলাদেশ পাকিস্তানে खूब बसिंग सब गुलराम बिल्कुल अनुमति नहीं जी लागू लागू पचर एक पंचाश बच महिला हमको तला प्राप्त हम विधवा हम अबिवाता हम सकल लागू डे अनुमति दी कर बापति ना तो विवाह कर मे फिर जावर सहबा सहबी सहब कर गोसल ना क्षकर्म करा खावा दवा एबाद बंदी की छाड़ा समस्त क्या तब यह क्षेत्र उत्तम हम उजु कर पर ही कर उजु करा कर उजु करजू करजु करजू कर डिजा उजू नापाक अवस्था सहबास स्वप्नदोष हो सहबू खास करना स्वप्नदोष हो स्प्नदोष हर पर बाबू डिवटी चले गए लम्बा पड़े आज है উজুও করলো না তাহলে ওই জায়গায় রহমতের ফের আসবে না যেমন কুকুর থাকে রহমতের ফের আসে না ছবি থাকে রহমতের ফের আসে না ঠিক তেমনি যদি কোন জুনবি না পাক মানুষ কোথাও পড়ে থাকে বসে থাকে কাজ করে তাহলে ওখানে রহমতের ফেরিস্তা আসে তাহলে বোঝা গেলো যে বিনা উজুতে কেউ যদি কোনো মহিলা রান্না করে স্বামী স্ত্রী মিলন করে বা কোনো ছেলে চাকরি করে রুজি রোজগার করে দোকানপাটে কেনা বেচা করে তাহলে রহমতের ফেরস্তা আসে না তার মানে বড় হয় না আর এটাকে কাটাব স্ত্রী বৌ সম্পর্কে যদি জানতে পারি যে গোসল ফরোজ আছে হাঁড়ি ছুটে দিবে না বাপরে বাবু কি বিপদে ছিল আল্লাহ হাঁড়ি পদে ছুটে দেবে না ও কি চিনে ঢুকতে দেবে না হ্যাঁ সব খারাপ করে দিবে সব খারাপ করে দিবে চুলার পাশে বসতে দেবে না এই সব বিদাতি ধারণা অবশ্য বিদাতি ধারণা জায়জ হইলেও এই ক্ষেত্রে উজু করে বসবে উজু করে সব অসুবিধা নেই এবাদত বন্দীকে ছাড়া সবকিছু করা যায় উজু করার পরে হাঁটলে আঙুল ভর দিয়ে আরো বিদাত আরো বড় বিদাত হয়েছে পেলো কথা এটা যা নেই করান হা দিছে সেটাই বিদাত ধর্মের নামে যা করবে অত চাল্লা এবং তার আসল বলেননি বাড়াবাড়ি বিদাত যে कारो फल लज्जा स्थान स्पर्श कर उजु कर हादीस मजब ये हादिसर मजहब